বিসমিল্লাহ الرحمن রহীন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 وشر الأمور محدساتها وكل محدسة بدعة وكل بدعة ظلالة وكل ظلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرطان الحميد না বিতর দিয়ে লগান কল যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহমদ মুস্তফা সালামের প্রতি সম্মানিত মুসলিম বৃন্দ সন্ন্যাকান করার পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আমরা নবী মোহাম্মদ সাল আলিহাল্লামকে ভক্তি করি श्रद्धा करी नाम सुनले आंगुले चुम्बन करी कन्नर सरम भाव मुनाफे वास्तवत कुरान मिल नहीं আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অনুরোধ জানাব সোনাথকে গুরুত্ব দেওয়া শিখুন এবং যথাযথভাবে বাস্তবে আমল করার চেষ্টা করুন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহর সুরায় নেশা একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন হেদায়ত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিয়েছেন যখন জানতে পারলাম এর পরেও বিরুদ্ধারণ করলাম ওয়ারা সাবিল चलेटा पथे चल्लाह जहां नाम अतपर जहां नाम आशाड़ देषा যার কাছে হেদায়ত প্রকাশিত হবে যে এটা দলিল এটা শরীয়ত এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান এটা তার কাছে স্পষ্ট জানা জানার পরেও সে বিরোধিতা করবে কৌশলে এড়িয়ে যাবে তাকে প্রত্যাখ্যান করবে তাকে বর্জন করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ आल्ला चलते चाहिए चलार नाम अतपर ताके जहान नामे निक्षेप करब जहां नामे आशा देवी और एर परिणाम कतईना तर दुख जनक আল্লাহ রব আল তেষট্টি ওই সমস্ত লোকেরা যেন সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় যারা মোহাম্মদ সাল আলিম আসসালামের সন্নাতে বৃদ্ধাচারণ করে। অচিরেই এই দুনিয়াতে তাদের আজাব গ্রাস করবে আর পরকালে তো প্রস্তুত করা হঠাৎ করে আজাব এসে গ্রাস করে দিবে তাকে অথবা তাদের জন্য তো আসল শাস্তি প্রস্তুত করা আছেই নবী মোহাম্মদ সাল আলি আসাল্লামের খুব মুশকিল আছে না কারণ হল আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ সাল্লামকে মূল্যায়ন করেছেন কিভাবে এক সুরা আলিমরান একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে মানতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে মানো আমি মোহাম্মাদের অনুগত্য করো অনুসরণ করো এতাত করো আল্লাহকে যদি মানতে চাও তোমরা আল্লাহ অনুসরণ যদি করতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আগে আমার অনুসরণ করো তাহলে কি করবেন ই হবি মুহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে शुद्ध तईया क्षमा आल्लासते भाब हमार्तेवा करो तो, आमा के आमार एत्ते वा करू। तो आले क्या आल्लाम भलोबाजें तुम्हारा पापमूह क्षमा कर देवे এটা গেলে তাহলে আল্লাহ আনুগত্য শর্ত করা হয়েছে রাসুল সাথে। মানে শুধু আপনি আল্লাহকে মেনে চলবেন হবে না রাসুল হয়ে আল্লাহকে মানতে হবে এটা শর্ত করলেন আল্লাহ আরো কঠিন শর্ত সুরায় নেশা আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমাইতি রসুল ফকত আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সেজন্য আল্লাহরই আনুগত্য এই এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করলো সে যেন আনুগত্য ফরজ প্রথমত ফরজ এরপরে তিনি যে হুকুম আহকামগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কিছু আছে ফরজ কিছু আছে সন্নাত কিছু আছে ওয়াজিব কিছু আছে মুস্তাহাব এইগুলো বিষয় পরে কিন্তু রাসুল সালাম এর আনুগত্য করা ফরজ এটাকে মেনে নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন সহি দ্বিতীয় খন্ডের এক পৃষ্ঠা বর্ণিত হয়েছে বিরাশি পৃষ্ঠায় আল্লাহ নবী বলছেন মানে আতহা মোহাম্মদ ফত আল্লাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল আলী সাল্লামের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করলাদি মোহাম্মদ করলো সে যেন আল্লাহরই বিরোধিতা করলো তারপরে বলছেন ও মুহম্মদ ফারাক উম নাস। তোমরা মনে রেখো একমাত্র মোহাম্মদ সাল সালাম হলেন মানুষের মাঝে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র ব্যক্তি আর কেউ না তিনি যেটাকে বলেছেন হক সেটা হক কেমন পর্যন্ত হক তিনি যেটাকে বলেছেন বাতিল কেমন পর্যন্ত বাতিল এই হককে কেউ বাতিল করতে পারবে না আর বাতিল বাতিলকে কেউ হক বানাতে পারবে না একমাত্র ব্যক্তি তিনি মোহাম্মদ সাল্লাম এখন আপনাদের একটা মূলনীতি বলি प्रत्येक नबी मुहमदी पथ चलते जाबीअल्ला करसूल सलाम एक बस आरोप চারশো তিতাল্লিশ নম্বর হাদিস দারামির মধ্যে আসছে আল্লাহ নব্বী দেখেন এটা তাওরাতের নুসখা যখন পড়তে শুরু করলেন উমরে ফরক তখন আল্লাহ রাসুল চুপে গেলেন তারা রসুল তুমি কি দেখছো রাসুলের চিহারের দিকে অবস্থাটা কি হয়েছে তাকালেন তাকেই বলছেন আউ দিল্লাহিনসলি রদিনাবিল্লাহ রব্বাউ অবিল ইসলাম দিনা মোহাম্মদ নাবিয়া তাকে এখনো আমুল করেনি কেবল পড়ছে এটা রাঘান্বিত অবস্থা দেখে ফারুক বলছেন আমি আল্লাহর গজব থেকে আল্লাহর নবীর অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহকে রব হিসাবে পেয়ে ইসলামকে দিন হিসাবে পেয়ে মোহাম্মদ আমরা সন্তুষ্ট হয়েছি এই কথা বলে চুপে গেলেন ওমরাল্লান এবার আল্লাহ নবী মুখ খুললেন গজ্জে উঠে বলছেন এরকম ভাব ছাড়া এরকম আল্লাহর কসম করে বলছে যার হাতে মোহাম্মা আছে আসেন আর তোমরা যদি তাকে মেনে নাও তারাক্তুমুনি আর আমাকে যদি ছেড়ে দাও দল তুমাংসা ওয়াই তবুও তোমরা জান্নাতের পথ থেকে ছড়ে গে জাহান নামের পথে চলে যাবে যদি নেই তবু তারা জাহান নামে যাবে যদি আজকে মুসা সালাম জীবিত থাকতেন লত্তাবানি তিনি আমারই অনুসরণ করতেন তিনি আমারই অনুসরণ করতেন সৈসিমে সাল্লা দুইটা শব্দ কিতাবল্লাহ ও সুনাতি রসুলিল্লাহ সাল্লাই সাল্লাম এই আল্লাহর কেতাব এবং রসুলের সুন্না অনুযায়ী সাত বছর তিনি শাসন পরিচালনা করবেন এখানে সালামের সন্ন্যাতের পাশ পাশে দাম নাই যদি একজন নবী যদি একজন নবী তিনি কোরআন এবং সন্ন্যাদারা তিনি শাসন কার্য পরিচালনা করবেন এটা ইমান তো আজকের প্রেক্ষাপটে যত দল আর ফেরকা যত বিভক্তি আর যত নাম বের হয়েছে ইসা আসলে এদের যে কি পরিণাম হবে আল্লাপাকে ভালো যাবে এটা তোর অগ্রিম বলা যাচ্ছে না কেউ পরিচয় দেয় না আমি মোহাম্মদ সাল্লাহ্নারি কেউ পরিচয় দেয় না বলে আমি দেওবন্দি আমি বেরলভি কে বলে আমি চিস্তি আমি মুজাদ্দে আমি নকশাবন্দি আমি কাদারি আমি মাঝভান্ডারী আমি চর্মনাই আমি আট্রসি আমি ফুরফুরা আমি দেওয়ানবাগি আমি কুতুবাগি রাজারবাগি হাজারবাগি কত রকমের নাম এটা কেউ বলে না আমি মুহাম্মাদি কেউ বলে না কেউ বলে না বরং যারা বলেছে তাদেরকেই উল্টা বলছে এরা ইহুদিদের দালাত যখন তো কিভাবে কিভাবে হয়ে গেল এইরকমই বেটা ইসা সালাম আসলে তখন কি করলাম বের হয়ে প্রথম যাকে খতম করার খতম করবেন জাল একবার নিজ হাত তারা কচু কাটা করবেন করার পরে অভিযান প্রথম শুরু বিষমেল্লা এটা এটা হলো দুই নম্বর নির্দেশ দিয়ে কুরু আছে না প্রথম নির্দেশ এটা তারপরের হাদিসের অনুবাদ করা খুব কঠিন মনে করেন পারি না মনে করেন তো मुसलिम उन्मा केंगी प्रमाण राष्ट्र गोरे धराशायहुदी परिकल्पना परिकल्पन उस्मान आलि तर फेब्रुआर मास मुस्लिम ऐतिह्य ध्वस कर बारोश आठान खीटाब्दे এপ্রিল ইতিহাস পহের এপ্রিল এপ্রিল স্কুল একটা ইতিহাস যেখানে সাত লক্ষ নারী পুরুষকে मुसलमान देखो द्वीप मारें मायान मार अवस्था देखें तुष्ह चामा मेरे फेला हमेशा ইহুদি খ্রিস্টানরা একবার মুখে কুলু ফেটে বসে আছে কথা বলে না আর আমাদের সরকার তুই জায়গা তো দিল অন্তত আর বড় বড় তদন্ত অমুক কমিটি অমুক কমিটি কিন্তু কিছুই না মেরে শেষ করে দিক তারপরে যাওয়া হয় হবে এটা হলো হিসাব কিন্তু একটা টাইম আসবে একটা টাইম আসবে তখন বুদ্ধি থাকবে না श्रेणी मानूष नोरा चिंतार ख्रीट ख्रीटे सतर साल सतर साले अपन फिलस्तने सलाउद्दीन आईविर कबर उपर बेखे फरसी जेनारे गुरियान बोलते আর আমেরিকার জেনারেল বললো কি এগারোশো বিরানব্বই শুরু হয়েছিল ক্রুসেট ধর্ম যুদ্ধ আজকে ফিলিস্তিন দখল করার পর এটা শেষ হলো বলে হল এটা তো বীরত্ব না একটা ভদ্র থাকতে পারে এই উপমহাদেশে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সময় ঐতিহাসিক জার্মান ঐতিহাসিক তিনি লিখতে গিয়ে একটা কথা বলছেন উপমহাদেশের মুসলমানদেরকে শাস্তা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল একশো বছর শাসন করেছ কিন্তু ইসমাইলের প্রসম পর্যন্ত নড়াতে পারো তোমরা কোন মুসলমানকে খ্রিস্টান করতে পেরেছে मुस्लिम चेतना तो मानवाधिकार ह्यूमान रईट बोले खाली चित चारी कर उन्नीस एक त्रिस साल अठार एक त्रिस साले উনিশে নভেম্বর তারিখে তিতুমির মেরে ফেলে দেওয়া হলো মারার পরে লাশ দেখে ইংরেজ জেনারেল দেখে হতবা তিতুমির তুমি যখন ছিলে তখনও তিতু মির মরে গেছে এখনো তিতুমির মরে যাওয়ার পরে লাশ দেখার আগ পর্যন্ত মনে করছে তিতুমনা বেঁচেই আছে কিনা তিতুমির মনে বেঁচে আছে কিনা তিতু মর মনে হয় বেঁচেই আছে কিনা ভয়ে সংবাদ ছড়ে পড়েছে তিতুমির মারা গেছে তোমাদের এত সাহস তোমাদের এত দক্ষতা যখন আল্লাহ দাঁড়িয়েছে তখন আক্রমণ করে মারতে হবে কেন তোমাদের এত সাহসে রুকু অবস্থায় অতর্কতি আক্রমণ করে কামান চালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হলো এর এরপরে তিতুমির মারা গেছে এবার লাশটা চোখের সামনে দেখতে পুড়িয়ে সাই করে দেওয়া হলো কবর পর্যন্ত হয়নি তা আর শাহ ইসমাইল শহীদ আর সাইদ আহমদ শাহিদ রহিম ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুই যা আশ্চর্য ইতিহাস দীর্ঘ পথ অতিক্রম করে এসে বালাকটের ময়দানে যুদ্ধের বিরতি ঠিক ওই সময় ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হলে ঠিক ফজর আগ মুহূর্তে যখন জেগে ছিলেন তখন তো পারি এটা কোন নীতি আমি বললাম কোন মানবতা কোন হায়া কোন লজ্জা ইহুদি খ্রিস্টান এমন শ্রেণীর এরা যে কোনো সময় আজীবন মনে রাখবেন যে আপনার বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় নাকি আমেরিকা নাকি বিক্রয় করেছিল সত্য মৃত্যাল আল্লাহ ভালো জানে তো কখন কোন প্রেক্ষাপটে আপনাকে সাইজ করবে তার শুধু অপেক্ষায় থাকে কেন কথাগুলো বললাম এমন একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে শাহসমাইল শহীদ সাইদ আহমদ শহীদ দুইজনকে মেরে ফেলা হয়ে একই দিনে সত্তর জনকে মেরে ফেলে হলো অতর্কিত হুমন্ত অবস্থা আক্রমণ করে এই দুই দুজন বৃত্তানকে টুকরো টুকরো করে করে করে কেটে কাক নদীতে ভাসিয়ে দেওয়া হলো কবর মাটিতে না হয় মুসলমান অস্তিত্ব না যখন সাউল দেহলবীর মার্কাজটা দেখতে গেলাম ইন্ডিয়ায় দেখার পরে আমি কেঁদে ফেলে দিলাম এখানে সব ভাইয়ের কবর আছে ফলকের নাম লেখা আছে কিন্তু এখানে শাহিসের কবরটা নাই থাকলে এখানে তারও কবর হতো আপনারা গিয়ে দেখে গিয়ে দেখবেন সেখানে মতো করা আছে সবার নাম লেখা আছে ওখানে শাহ অলিউলাস দিহলে কবর আছে ওখানে কিন্তু সব ভাইয়ের নামগুলো লেখা আছে শাহ ইসমাইল শহীদ তার কবর নাই ওখানে নামটাও নাই ওই জায়গায় খুব দক্ষ পেয়েছিলাম ওই জায়গায় ইতিহাসের সাথে বাস্তবতা কত করু এতই আজকে সেই সময় যেমন সোনাথের অনুসারীদেরকে ধরে ধরে উপমহাদেশে ইংরেজদের হাতে ধরে দেওয়া হতো সাইকুল খুল ফিলকুল মিজা মিয়া নাজিন হোসেন দেহুল্লি রাহিমাহুল্লা তিনি একজন মহাদ্দেশ মানুষের করার জন্য কি পড়াতেন তিনি কি পড়াতেন মক্কাই গেছেন তিন দিন বক্তব্য দিচ্ছেন পরপর তৃতীয় দিন বক্তব্য শুরু করবেন ঠিক এই মুহূর্তে তার বন্ধু তালাত্তুম হুসেন বলছেন বন্ধু আজকে বক্তব্য করতে হয় তিনি হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনে আকিদা পরিবর্তন করছে বেদাতিরা সহ্য করতে পারেনি মহাতেশ মানুষের সম্পূর্ণে ভর্তি মনে রেখো এই হারাম চত্বরে ইমাম নাসাই এর মতন বিশ্ববিখ্যাত মহাদেশকে হত্যা করা হয়েছে যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে বেদাতিরা আমি শহীদ হওয়ার জন্য দেখি তারা কি করে তাকে বন্ধ রাখতে পারেনি এই সফর থেকে হস করে আসছিলেন আসার পথে তিনি স্টেশন থেকে নেমে তাকে মানুষ এত শ্রদ্ধা হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাচ্ছে মক্কা থেকে যখন ফিরে আসতেন মসজিদ এসার সালাতে আজাদ হয়ে গেছে মসজিদ সালাত করেছেন শুধু আমিন বলেছেন জোরে জোরে আমিন এক একাতে জোরে আমিন বলার কারণে সাথে সাথে গ্রেফতার করে তাকে জেলে দেওয়া হলো একবার সালাতে জোরে আমিন বলার কারণে এক বছর জেল খাটছেন এক বছর যারা সুন্নাতকে সংরক্ষণ করেছে যারা সুন্নাতের জন্য নির্দিধায় রক্ত দিয়েছে যাদের কারণে গরুর গোস্ত খাওয়া সম্ভব হচ্ছে আবদুল হব মৌলান ইতিহাস বলতে গেলে অন্যদিকে নিষিদ্ধ আব্দুল হক গুরাবে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আঠারোশো পঁচানব্বই সালের দিকে তিনি এই কাজ করে ফেললেন রাজ্যসভায় বিল উঠেছে নিষিদ্ধ করা হবে কিন্তু পরে ঘোষিত হলে এই মর্মে আমরা চেয়েছিলাম নিষিদ্ধ করতে কিন্তু দেখলাম দেখুন আব্দুল এক মৌলভী তিনি গরু জবাই করে দিয়েছেন গরু আজকে গরু বসতে খেতে খুব মজা লাগে কিন্তু আসলে সোননাথটা কিভাবে এসেছে রফলিয়া দিনের সোননাথ কি এমনি চালু হয়েছে এমনি চালু হয়নি গাজী মরজুম হুসাইন ওরফে সাতক্ষীর মানুষ বিরাশি বিঘা সম্পত্তির মালিক তিনি সামনে লেখে দেওয়া হচ্ছে এই মসজিদ রফুল আয়দান করা বুকে হাত পাতা জোরে আমিন বল নিষিদ্ধ এটাই নাকি বাংলাদেশ এরাই নাকি আলেম এটাই নাকি এক ইসলামিক সেন্টার ইসলাম তারা আসে আমি সমস্ত ভাইদেরকে বলি এই রেকর্ড আজকে নয় আজকে যেমন মসজিদগুলোতে গুলোতে প্রত্যেকটা মসজিদ কোনো না কোনো জায়গাতে সোননাথ মানে হচ্ছে সোননাথের পথে মানুষ আলহামদুল্লাহ আমুল করছে দুই চারটা লোক পাওয়া যায় সমস্যা হবে কেন কারণ তোমাকে ইংরেজরা ধরে নিয়ে যাবে তো ওভাবে বলে ধরে দেওয়া হবে তিনি রফল করলেন তিনি যে অসম্ভব রফল না করে যদি মারা যায় যদি আমার হয়ে যায় কাল কি আমাদের মাঠে রাসুলের সামনামের মুনাফে মুখ দেখাতে পারবো না আমি তিনবার ফাঁসির কাস্টে ঝোলানো হলো তিনবারই ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেছে মৃত্যুর ফাইজাল আসমানা হয়ে থাকে শুধু সুন্নাক স্বার্থে সংরক্ষণ করেছে। আজকে আমরা কখনো মনে করবেন না আপনি আমি মনে করবেন না কখনো এই মর্মে যে আহ অন্যরা সোননাথের হেফাজত করবে কখনোই না যারা সালাফি গোটা পৃথিবীতে যারা আহিসার মানুষ সোননাথকে সংরক্ষণ করে ধরে বাকিরা সুন্নাতকে কবর দেওয়ার জন্য সোননাথের শত্রু পিছনে রেগে আসে হাদিস কে করা হাদিস থেকে শব্দ তুলে দেওয়া হাদিসের অপব্যাখ্যা করা কোরআনের অপব্যাখ্যা করা এটা নিয়েই চলছে কিন্তু আমরা চুক্তি করে বসে আছি আমি মূলনীতি বলছিলাম সহ্য করতে পারলেন না যদি আসেন তার আনুগত্য তোমরা যদি করো তাহলে তোমরা জাহান নামে শুনে রাখো মূসা যদি জীবিত থাকতেন আজকে তবু তিনি আমারই আনুগত্য করতেন পরে বলছেন ও কচ্চি তীঘা বাইদা তোমরা যে বিধান নিয়ে এসেছি তাওরাত তোমার সামনে পড়ো কেন এই হাদিস থেকে দুইটা কথা বেরিয়ে আসে একটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যতীত পৃথিবীর কোন বিদ্যান আনুগত্য চলবে না কোন ইমামের আনুগত্য চলে না কোন না কোন নেতার আনগত্য চলে একমাত্র বিরোধী কোন রকমের কোন সংবিধান চলবে না এই জন্য বলি জাতিসংঘের সংবিধান হতে হবে আল কোরআন আন্তর্জাতিক আদালতের সংবিধান হতে হবে আল কোরআন হোয়াইট হাউজের সংবিধান হতে হবে আল কোরআন ওইটা বাচ্চা ফাইসাল দেখিয়ে দিয়েছেন জমা পঁয়তাল্লিশ সংবিধান কিন্তু বাচ্চা ফাইসাল সাদা কাপড়ে মোড়ানো একটা বই মহাসচিব খুলে দেখলেন এটা হলো মহাগ্রন্থ দেখা মাত্র বলছেন যে আরে আপনার কাছে তো চেয়েছে আপনাদের সংবিধান এটা তো আল্লাহর কুরান এটা কেন নিয়ে এসেছে বাচ্চা ফাইসাল সিংহের মতো হংকার ছেড়ে বলেছিলেন মহাসচিব শুনে রাখুন সৌদি আরবের সংবিধান সেটাই যেটা পৃথিবীর সমস্ত সংবিধান বাতিল ঘোষণা করে আসমান থেকে হিসাবে হয়েছে। সৌদি আরবের সংবিধান এই জন্য জমা দিলাম এটা এই হাদিসের মধ্যে এই দুইটা জিনিসই প্রমাণিত হয় যে আগে প্রথমে ইমানানুন হাদিসটা মানার চেষ্টা করুন আগে ইমান আনুন ক্ষেত্রে নবীর মূলনীতি সালাতের ক্ষেত্রে নবীর মূলনীতি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ এটা ঈদের সালাদ হোক সালাত হোক জানাজার সালাত হোক তাহার হোক বেতের হোক ফরজ হোক নফল হোক যে সালাতে হোক না কেন যত সালাত জানাজার সালাতে সুরাফাতেহা পড়লে নাকি জানাজার সালাত হবে না অথচ আল্লাহ নবী বলছেন সুরাফাতেহা না পড়লেই জানাজার সালাত হবে না উল্টা হয়ে গেলটা এখন সব উল্টা করে দিচ্ছে আল্লাহ নাই সানা পড়া যাবে না সুরা ফাতে শুরু করতো জানাজার সালাদ পরে বলছেন যে আমি জোরে পড়লাম এই জন্য আলামু আন্না তোমরা যেন কি করে সে চিন্তা করছে বিতির সালাত রাসুলের তরিকায় আদায় করা লাগবে কোন খতি কোন আলেমের তরিকা চলবে না এখানে তারাবীর সালাত নবীর তরিকায় পড়তে হবে আল্লা নবী বলেছেন খুজু আন্নি মানা কুমের শোনো হজ্যের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো পৃথিবীর অন্য কোন ব্যক্তির কাছ থেকে হজ্ঞের পদ্ধতি গ্রহণ করলে চলবে না হজ্যের ক্ষেত্রে হোক সব জায়গাতে একজন মানুষের রীতি মানতে হবে তিনি হলেন মোহাম্মদ সাল্লাম কারো রীতি চলবে না খোঁজু আন্নি মানে আসি কাকি তোমরা আমার কাছ থেকে পদ্ধতি গ্রহণ করো আবু অকারের কাছে না উমরের কাছে করে না আরে উমরের আনুগত্য চলে কাছে যেখানে আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আমাকে খুঁজে না পেলে তোমরা আবু অকারকে বের করে তোমার উপকার করবে আল্লাহ আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে যদি আমাকে না পাও কোন সময় তো আবু অকারকে খুঁজে বের করো সোনের কাছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে তোমাদের শেষ করে দেওয়া হবে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদের শেষ করে দেওয়া হবে কেন আমি বলছি কল আর উম আমি তোমাদের হাতে শোনাচ্ছি কাছ থেকে আর তোমরা চিন্তা করুন আবু বকর আর উমরের কথা যদি নবীর কথার অপোজিটে না চলে তাহলে পৃথিবীর কোনটকা ফুটকা মুলবীর কথার আলোচনা আছে কোন পাশ দাম আছে কোন নেতার কথার পাঁচ দাম আছে কোনোই দাম নাই সে যত বড়ই বিজ্ঞান হোক না কেন আল্লাহ নবীর কথার সাথে অন্য কোন ব্যক্তির কথার তো মনে হচ্ছে আল্লাহ তোমরা বলছে আবু কখন উমর বলেছেন যখনই শোনা যাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন পেয়েছে তার পক্ষে দলিল তখন কোন ব্যক্তির কথা আর চলবে না পরিষ্কার কথা স্পষ্ট কথা ব্যবসায় মূল্য হলে এটা আপনি ব্যবসা করবেন সরাসরি নবী মোহাম্মদ সাল্লামের রীতি অনুযায়ী এখানে তার নীতি লঙ্ঘন করা যাবে না মান গানা ফালাই সামিন্লা তিনি আর রাজনৈতিক ক্ষেত্রে করে সৃষ্টির আনুগত্য চলবে না এই দেখেন আল্লাহ নবীর মূলনীতি আমি মনে হয় বুঝাতে না আপনাদেরকে আল্লাহ রাসুল প্রত্যেকটি ক্ষেত্রে মূলনীতি দিয়েছেন তার মধ্যে কি রাজনৈতিক ক্ষেত্রের মূলনীতি করে সৃষ্টির আনগত্য চলবে না আর এই হাদিসটা কেতাবল ইমারতের মধ্যে আসছে বিচার ও প্রশাসন অধ্যায়ের মধ্যে আসছে আল্লাহ সিয়ামের ক্ষেত্রে মূলনীতি কি দিলেন তার খাওয়া আর না খাওয়া দুইটা সমান আল্লাহর কাছে যায় আসে না এটা একটা মূলনীতি আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে মূলনীতি দিয়েছেন আজকের প্রেক্ষাপটটা কিভাবে উল্টা হয়ে গেল হঠাৎ করেই षड़ाई मर्मे आदि की विपा फेला जाराशयी आलम तो एक बरे। করে আহ্লাশ্রা সোননাথের রক্ষক আহাদিসরা জেএমবি দেশের শত্রু দেশের শত্রু কারা এটা দেখতে পাবা তাহলে দেখতে বাবা এই দেশের শত্রু কারা আহসরা এ দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে যেমন সফল হয়েছেন আহিস্রা ভাষা আন্দোলন করে সফল হয়েছেন আমরা চিনি ভালো করে দুই হাজার তিন সালে কোথায় গেছে দুই হাজার চার সালে কোথায় গেছে দুই হাজার পাঁচ সালে কোথায় গিয়েছিল যখন জঙ্গিরা গোটা দেশটাকে একেবারে অভয়ারণ্য তৈরি করেছিল আমার বয়স তখন কতটুকু সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে আমি আর্টিকেল লিখেছি ওইটা চোদ্দ সালে বয়াকারে বের হয়েছে উল্টা আবার আহলাদিসদেরকে বিপাকে ফেলার চেষ্টা করছে যে কখন নয় একশো তিতাল্লিশ পৃষ্ঠা খোলন আল্লাহ নবী সালাম বলছেন সর্বদাই একটি দল হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে আসবে তারা ওইভাবেই থাকবে ওই ভাবেই থাকবে আল্লাহ আহলে হাদিস ভাইয়ের বুকে এই কথা শাহুর চোগাই যতই ষড়যন্ত্র হোক না কেন যতই গভীর থেকে গভীর চক্রান্ত হোক না কেন আহলে হাদিস দুনিয়া থেকে মিটানো যাবে না এটা কেউ পারেও নি যারা এই ষড়যন্ত্রটা করছে তারা কি আবু জেহেলের চেয়েও বেশি বেরেনি বেশি বুদ্ধিমান ফেরাউনের চেও কি বেশি দাপটে নমরুদের চেয়েও কি বেশি দাপটে যেনা অসম্ভব আরে কাজী নজরুল কি বলছেন বলেছেন আশ্চর্য কেন যে বললেন এটা এই যুগের মানুষ হয়ে আমি যে বিপুলি ধনে শ্রদ্ধা ধরে অহংকারী মাথা বালিতে বেশে ফেরাউন গেছে নিন্দি নমরুদ ছিঁড়ে পরে সেসলিম একাল্লা সারা করি না তারা তসলিম বল উচ্চ কণ্ঠে ন আজকে উপমহাদেশের মানুষদের মা উপরে অত্যাচার করে ইংরেজরা লুণ করে দেশটাকে শেষ করে দিচ্ছে ফেরাউনের আকার ধারণ করেছে একদিকে হত্যা করা একদিকে ধর্ষণ করা একদিকে লুণ্ঠন করা একেবারে ফেরাউন মুসলিম এইভাবে আমি আশ্চর্য হই এমনিতে সে স্বাধীনতা আসেনি স্বাধীনতা পিছনে বেশ ত্যাগ রয়েছে ডক্টর ইকবাল তরুণদেরকে ডেকে বলছে লাহল করাজের সামনে রেখে বলছে বন্ধুরা আমার যত দলীয় বিভক্তি রয়েছে ভেঙ্গে সব চুরমর করে যাও যত রকমের রসম রাজ রয়েছে যত মিলাত তিন তালাক না পাঁচ তালাক এই নিয়ে যত বিভক্তি আছে এটাই হলো দিনের নির্দেশ এখানে লুকিয়ে আছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তহীদ হবে তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ পথে উঠতে শুরু করেছে আচ্ছি হা হিন্দুস্তা বুলবুল হেিস্তা হামারা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো স্থান হলো আমাদের উপমহাদেশ আমরা উপমহাদেশটা পুরানোর জন্য ফুলের বাগান আর আমরা তার বুলবুলি এই কথা বলছেন কিন্তু তরুণদের সামনে বক্তব্য দিয়ে দিলেন আরব শাসন করেছে চীন শাসন করেছে গোটা পৃথিবী শাসন করেছে হিন্দুস্তান শাসন করেছে আমরাই মুসলিম নেতৃত্ব আমাদেরই হাতে থাকবে একজন তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই নাই তাদেরকে যত টাকা পয়সা সোনা দানার অট্টালি খেতে চাও না কেন তাওহীদের নেশার কারণে সবকিছুকে বর্জন করতে পারে তারা चेस्टर पीर पूजारी तरह दालाली कर ब्रिटिश बिधी आंदोलन के ब्याहत कर शेष बोलते चाहिए अनुरोध जाना আমি বলি যখন বংশালের বুকে এসে বক্তব্য রাখি কথা বলি তখন চেতনায় উদ্বুদ্ধ হয়ে পুরান ঢাকা ঢাকার প্রাণ হলো বংশাল সেখানে হলো আহলেসদের ঐতিহ্য সেখানে কথা বলতে আসলেই চেতনায় হাদিসদের সেই মহব্বত ঘটে আসে মতে আব্দুল্লাহ কাশি রহমুল্লাহ যখন সাহিত্যের প্রভাব ছিল না আব্দুল্লাহ কাল কুরাইশি রহমুল্লাহ আব্দুল্লাহ মাখি দুই ভাই এক দুই জনই রাজনীতিক ভাবে খুব দেশের পক্ষে ক্ষেত্রে যে বিপ্লব সৃষ্টি করেছিলেন বাংলা একাডেমি এমনিতেই তাকে সাহিত্য পুরস্কার দেয়নি এমনিতেই না আজকে যারা পূর্ণ সাহিত্য লেখছে ফেব্রুয়ারিতে খুব বাঁধাতে পারিনি ইচ্ছা ছিল বলার আজকে ল্যাংটা সাহিত্য লেখে দুর্বল ছিল অন্যরা কারণ মৌলানা আক্রম খাসেলের মুসলিম সাংবাদিকতার জনক এখনো বংশালের খবর স্থানে পড়ে আছেন তিনি আশ্চর্য হই হতবাক হয় আজকে কেন আমরা দুর্বল হয়ে গেলাম शेष मुहूर् अनुरोध चलते प्रकाशनार क्षेत्र दुरबल होती दी आठस बसर पर एक साला যে বই পড়ে সালাদ চেঞ্জ করতে পারে অন্তত কয়েকশো আলেম আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা প্রকাশ করতে পারছে না কিন্তু সালাতের ক্ষেত্রে নাজাসির মতো অবস্থা হয়ে আছে তাদের প্রকাশ করতে পারছে না করলে সমস্যা বলে সালাত কিন্তু সালাদ মসজিদে সহিদাই আদায় করতে পারে না শুধু জালহাদিসের কবলে রাসুল্লাহ সালাদ এই বইটির কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশের লাখো লাখো মানুষের সালাত পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনুরোধ করি ভ্রান্তির বেলা একামতে দিন এই বইটি আপনাদের আমি ছাপাতে পারিনি কিন্তু আমাকে লেখার তো ফির দান করেছো আলহামদুল্লাহ যার যোগ্য জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা যারা মাজার পূজা কবর পূজা পীর পূজা বিভিন্ন মতবাদের পূজা করত। সে সমস্ত তিনি বলেছেন ব্যবসায়ী ভাইদের প্রতি আমার একান্ত আবেদন তারা যেন বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছিয়ে দেন এই ভাষাটা তিনি লেখে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে প্রকাশনার জন্য বিশেষ করে সহযোগিতা কামনা করছি আপনারা প্রকাশনায় সহযোগিতা করুন বই প্রিন্ট করার চেষ্টা করুন নইলে এই যে বর্তমান প্রেক্ষাপট যেটা চলছে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য খুবই জরুরি এখন সাহিত্যে বিপ্লব ঘটানো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের করুন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে কবুল করুন আল্লাহ মামিন আজকে রাসুলের একটা হাদিস বলে শেষ করে দেব সেটা হলো আল্লাহ বলছেন ইনামিনা সবরিনা তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে কেউ সুননাথ মানতে পারবে না শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের আল্লাহ নবী লাবাল দেবেন আরে ওমর না না তাদের যুগের মানে আরে তোমাদের যুগে বদর খন্দ কে শহীদ জন শহীদের মর্যাদা পাবেছে কেন আলবানি বলছেন সাহাবিরা সোননাথ মানদের রাসুলকে দেখে দেখে অত্যাচার করুক না কারো আমি টিকে আছি এই জন্যই আল্লাবী বলছেন পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেবেন আল্লাহ অতএব এই সুন্নাতকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন সোননাথের বিপক্ষে আজকে অবস্থান নিচ্ছে ইনশাল্লাহ এদের অবস্থান দুর্বল হবেই হবেই হবে ইনশাল্লাহ মাস্লা কে সন্ন্য সালেক চালে যায় ধারক সন্ন্যাতুল ফির ডাউস্তাক সিদি চালেক এ সারক তুমি সোননাথে রাস্তা দিয়ে সামনে চলো দেখবে সামনে যেতে যেতে জান্নাতুল ফের দাও তোমার জন্য খোলা হয়েছে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন আকুল কৌলা আস্তা মুসিম